আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই মুবারক সময়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আলকুর আনের জীবন ঘনিষ্ঠ বিধি অনুষ্ঠানে আশা করি আপনাদের স্মরণ আছে বিগত পর্ব সময়ে আল কোরআনের মহাকাল জয়ে কিছু মূল নীতি বিধিবিধান রোডম্যাপ আমাদের মহাকালীন জীবনের মানচিত্র তুলে ধরেছিলাম। যে মানচিত্র অনুসারে আমাদেরকে পদ চলতে হবে যে মহাবৈশ্বিক মহাজাগতিক মূলনীতি অনুসারেই আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে তাহলে আমরা ইনশা আল্লাহ সফল হবো এই পৃথিবীতে এবং আমাদের এই পৃথিবীশ্বাসের যে অনন্ত আরেক জগৎ রয়েছে সেই জগতে প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি মহাজাগতিক কৌরণিক মূলনীতি উপস্থাপন করবো ইনশাআল্লাহ আশা করি আমরা আপনারা সকলে উপকৃত হব সেই মহা জাগতিক মূলনীতি থেকে আজকের মূলনীতিটি আমরা নিয়ে আসছি সুরা আলমায়েদার একশো নম্বর আয়াত থেকে আল্লাহ এর তুমি বলে আরও পবিত্র আর অপবিত্রেব খুব ছোট্ট কথা খুব সহজ কথা হৃদয় গ্রাহী কথা প্রাঞ্জল কথা এমন একটি কথা যা আমাদের হৃদয়কে পবিত্র করে যা আমাদের চরিত্রকে বিশুদ্ধ করে পরিশুদ্ধ করে যা আমাদের মননশীলতাকে আমাদের চেতনাকে আমাদের প্রেরণাকে পবিত্র করে আমাদের সার্বিক অস্তিত্বকে বরকতমন্ডিত করে আমাদের হৃদয়ের ব্যাধিকে চিকিৎসা করে নিরাময় করে আমাদের অন্ধকার জীবনকে আলোকিত করে যা আমাদেরকে একটা দর্শন হিসেবে আমাদের সম্মুখে উপস্থিত হয় প্রিয় ভাই বোনেরা এমন একটি সুন্দর দর্শন এমন একটি সুন্দর স্মরণিকা এমন একটি গাইড লাইন এমন একটি নিরাময়কারী বাণী এমন একটি রহমত বরকত নেয়মতে পরিপূর্ণ মহা বৈশ্বিক মূলনীতি লাভ করে আমরা কি খুশি হওয়া উচিত নয় অবশ্যই খুশি হওয়া উচিত হ্যাঁ এই কথাটি কোনো মানুষের নয় কোনো নবী রাসুলেরও নয় কোনো ফেরেস্তারও বানানো নয় এই কথাটি স্বয়ং মহান রব্বরে আলামিন বিশ্ব জাহানের যিনি স্রষ্টা লালন পালন কর্তা তিনি শুধু আমাদের এই মহাজগতে আমাদের জন্য প্রিয় ভাই বোনেরা তিনি বলছেন বলো পবিত্র কথা আর অপবিত্র কথা এক সমান নয় একটি পবিত্র বিশ্বাস আরেকটি অপবিত্র বিশ্বাস এক সমান নয় একটি পবিত্র কর্ম আর একটি অপবিত্র জীবন একটি কর্মিত্র উপার্জন এক সমান নয় একটি পবিত্র চরিত্র নির্মাণকারী সাহিত্য আরেকটি অপবিত্র চরিত্র ধ্বংসকারী সাহিত্য এক সমান নয় একটি পবিত্র জীবন ব্যবস্থা আর একটি অপবিত্র জীবন ব্যবস্থা এক সমান নয় একটি সুন্দর পবিত্র পারিবারিক জীবন আর বিশৃঙ্খল অনৈতিক একটি মহা জাগতিক মূল নীতি আমরা লাভ করলাম আজকে হ্যাঁ কয়েদাতন কোরআন একটি মহান কোরআনিক কায়দা এই আয়াতটি এটি আল্লাহ বলেছেন সুরা আলার একশো নম্বর তুমি বলে দাও বিশ্ববাসীকে জানিয়ে দাও তাদের কর্ণ কুহরে এই বার্তা পৌঁছে দাও ইতাহ কে কম্পিত করে এই বাণী ছড়িয়ে দাও যুগ যুগান্তরের মানুষেরা অনাগত দিনের মানুষেরা তারা শুনতে ভাবে তোমার এই বাণী তুমি বলে দাও রব্বুল আলমিন বলছেন হে নবী তুমি বলে দাও পবিত্র আর অপবিত্র কখনো বিচারে তার বিচারে এক সমান হবে না ওলাও খবিস। যদিও অপবিত্রের সংখ্যাধিক তার প্রচুরতা অনেক অপবিত্রের সংখ্যা অনেক বেশি হারামের সংখ্যা দেখা যায় অনেক অনেক সেই সংখ্যা যাতে তোমাকে অভিভূত না করে সেই সংখ্যা দেখে তুমি যাতে এটা মনে না করো যে মনে হয় হালালের চেয়ে হারামের বরকত বেশি হবে প্রাপ্তি বেশি হবে সফলতা মনে হয় যেন বেশি আসবে শান্তি মনে হয় যেন বেশি লাভ করা যাবে না সেরকম নয় হারাম অবৈধ অপবিত্র সংখ্যা যত বেশি হোক এটা বিচারে অনেক কম বরং সেটা জেরুর পর্যায়ে চলে যাবে পরিণতির বিচারে প্রিয় ভাই বোনেরা তারপর আল্লাহ বলছেন ফতাকুল্লাহ উলিল আলবাব জ্ঞানের অধিকারীরা এই তথ্যটি মহাজাগতিক মূলনীতিটা বুঝতে হলে বিশুদ্ধ জ্ঞান লাগবে যে জ্ঞান যে বিবেক কোনো অখাদ্য খায়নি কোনো অখাদ্য খেয়ে কোনো অপবিশ্বাসে বিশ্বাসী হয়ে অপজ্ঞানে নিজের ব্রেইনকে হার্টকে বিনষ্ট করে যেটা বিনষ্ট হয়ে যায়নি বরং সে এখনো পরিচ্ছন্ন আছে পরিশুদ্ধ আছে এমন একটি বিবেক প্রয়োজন এই তথ্যটি বুঝে নেয়ার জন্য আশা করি আমাদের আল্লাহ রেখেছেন কারণ আমরা মুসলিম হে জ্ঞানবানরা বিবেকবানরা বিশুদ্ধ বিবেকের অধিকারীরা তোমরা আল্লাহকে ভয় করো শ্রদ্ধা করো যাতে তোমরা সফল হতে পারো প্রিয় ভাই বোনেরা এই ধরনের কথা কোরআনে হাকিমে আরো আছে যেমন একটার পর আরেকটাকে ফেলে স্তূপে কৃত করবেন তারপর ফেলে দেবেন জাহান্নামে জাহান্নামের একটা রুমে স্তূপের উপর স্তূপ যার নামীদের স্তূপের উপর দেখুন আপনার বিশ্বাস পবিত্র কিনা আপনার বিশ্বাস তাহিদি উজ্জীবিত কিনা আল্লাহর সম্পর্কে আপনার যে ইমান রয়েছে আল্লাহর ফেরস্তাগন সম্পর্কে যে বিশ্বাস রয়েছে আল্লাহর কিতাব সম্পর্কে আপনার বিশ্বাস রয়েছে ফেরেস্তাগ নৈরের তৈরি এবং আল্লাহর কিতাব প্রত্যেকটি কিতাব সত্য কিতাবের একটি অক্ষর অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই আল্লাহর কিতাবের একটি বিধানকেও ঘৃণা করার কোনো নেই। আল্লাহর বিধানের চেয়ে উন্নত কোনো বিধান থাকতে পারে বা তার সমান কোনো বিধান থাকতে পারে এমন অপবিত্র বিশ্বাসেরও কোনো সুযোগ নেই পূর্বের সকল আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে সমস্ত কিতাবের উপর ওর আল্লাহর সকল রসুলের উপর আল্লাহ এই যে বিশ্বাস এই বিশ্বাসের মধ্যে যাতে কোন অপবিত্রতা না থাকে আপনি বিশ্বাস করবেন পরকালকে একেবারে পড়ানো সুন্নয় পরোকালে যে রোড যে মানচিত্র অঙ্কন করা আছে সেই মানচিত্রের ময়দানে সেখানে পঞ্চাশ হাজার বছর অবস্থান করতে হবে মৌমিনদের জন্য এক অক্ত সলা মনে হবে ৫০ হাজার বছর গুজারে যাবে তার উপর দিয়ে তারপর পুলসিরাত পার হতে হবে তারপরে জাননাতে যেতে হবে আরো কত শত বিষয় সেখানে আছে এসবগুলোর বিষয় সঠিক আছে কিনা আলোকে সেটা তারপর বিশ্বাস করতে ভালো মন্দ ভাগ্য যাই হোক না কেন একমাত্র আল্লাহর পক্ষ থেকে এই যে বিশ্বাস আখেরাতের বিশ্বাস কিতাবের বিশ্বাস তারপর রসুলগণের বিশ্বাস ফেরিস্তার বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ কোথায় আছেন আল্লাহ কি নিরাকার বিশ নম্বর সুরাত পাঁচ নম্বর আয়াত এবং আরো ছয়টি সুরাতে একই আয়াত আল্লাহ বলেছেন আল্লাহ কেবল অবস্থানগত ভাবে তিনি আর সের উপরে নিরশ ভাবে তিনি আর উপরে কিন্তু সর্বত্র তিনি বিরাজমান নন আল্লাহর আরো শিস্তাওয়া আপনার বিশ্বাস কি ঠিক আছে ঠিক রাখতে হবে পবিত্র রাখতে হবে কারণ আল্লাহ সর্বত্র বিরাজমান এটি অপবিত্র বিশ্বাস এটি শির এটির কারণে বিভিন্ন সৃষ্টির পূজা হয়ে থাকে মনে করা হয় এই সৃষ্টির ভিতরে ঈশ্বর আছেন আল্লাহ আছেন বিশ্বাস থেকে সমস্ত এবং সাল্লাহ সাল্লাম আল্লাহর সাথে কথা বলার জন্য সাক্ষাতের জন্য তিনি গিয়েছিলেন মেয়েরা একেবারে সাঁত আকাশের উপরে তারপর আল্লাহ নিরাকার্ন নন তার আকার আছে কিন্তু সেই আকারের মতো কোনো সৃষ্টি নেই তিনি শুধু তারই মতো এই বিশ্বাসগুলো পবিত্র আছে কিনা দেখতে হবে যদি অপবিত্র বিশ্বাস হয় কি যিনি মনে করেন আল্লাহ কেবল আর উপরে মনে করেন আল্লাহ সব জায়গায় আছেন এই দুই বিশ্বাস সমান নয় কারণ একটি পবিত্র আর একটি অপবিত্র একজন জান্নাতে যাবে আরেকজন জাহান নামে যাবে ততক্ষণ অপেক্ষা যে কোনো বড় ভুল হতে পারে শেখ বদরুদ্ তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রায়শ্চিত্ত করে মহান আল্লাহ তাদের নিশ্চয়ই মাফ করেন পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম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 দেখুন ভাই বোনেরা বিরতি শেষে আবারও ফিরে আসলাম আমাদের সে মহা জাগতিক কোরআনিক সেই বিধান নিয়ে সে সংবিধান নিয়ে ওলা আল্লাহ বলবেন মিন কুল্লিন তোমার সন্তানদের মধ্যে তোমার ছেলে মেয়েদের মধ্যে প্রতি এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জনকে বের করো এরা সবাই জাহান্নামী হয়ে গেছে তাদের দোষে তাদের ভুলের কারণে কুফর সেরকির কারণে অপবিত্র বিশ্বাসের কারণে আর একজন মাত্র জান্নাতে যাবে তাহলে পবিত্রের সংখ্যা একজন আর অপবিত্রের সংখ্যা হল ৯৯৯ জন অপবিত্রের সংখ্যা কত বেশি কিন্তু সবাই যাহার নামে জীবন ব্যর্থ হয়েছে চির কলঙ্কিত হয়েছে চির দুঃখের সাগরে তারা নিমজ্জিত হয়েছে সংখ্যায় বেশি হলে কি হবে আর সংখ্যায় একজন হলে কি হবে সে তো সম্রাট মুলুকুলের সম্রাট তিনি একজন জান্নাতি তাদের তো হিসাব নিকাশ আল্লা ছাড়া বলতে পারবে না কি পরিমাণ সাম্রাজ্য তারা সেখানে লাভ করবেন প্রিয় ভাই বোনেরা পবিত্র আর অপবিত্র সমান নয় এটা করা নিক তথ্য অপবিত্রের সংখ্যা যতই বেশি হোক আল্লাহ বলেছেন সুরা আল কাহ কোরআন করিমের আঠারো নম্বর এগুলি চিরস্থায়ী এগুলোর পূর্ণময়তা এগুলোর সফলতা এগুলোর উপকারিতা এগুলোর বরকত নিয়ামত রহামত এগুলোর প্রাপ্তি চিরস্থায়ী কখনো ফুরিয়ে যাবে না শেষ হয়ে যাবে না এগুলো খৈরন রব্বিকা তোমার রবের কাছে বলেছেন পবিত্র আর অপবিত্র এক সমান হবে না অপবিত্র ধ্বংস হয়ে যাবে তোমার ধ্বংস নিয়ে আসবে আর পবিত্র যেটা অল্প হলেও এটা টেক্সই হবে এটা চিরময় হবে চির কল্যাণময় হবে সফলতা এনে দেবে শান্তি এনে দেবে তোমাকে বিশুদ্ধতা পবিত্রতা এনে এনে দেবে দেবে সুখ, মজা তোমার জীবনে অতএব ছোট হলেও সে বিশাল সে অল্প হলেও সে অনেক বিরাট ডায়মন্ড এক ভরি হলে কি হবে সেটা শত মন মাটির চেয়ে সেটার মূল্য বেশি শত মন পাথরের চেয়ে তার মূল্য বেশি যদিও সেটা এক ভরি মাত্র সেটা কয়েক গ্রাম মাত্র প্রিয় ভাই বোনেরা পবিত্র জিনিসের মূল্যই হলো আলাদা সার্বিক সফলতার বিচারে সেই জন্য সাতানব্বই নম্বর আয়তাল্লাহ কি বলছেন যে সৎকর্ম করবে পবিত্র কর্ম আঞ্জাম দেবে হোক না সে পুরুষ হোক না সে নারী এবং সে একজন ইমানদার তার বিশ্বাস পবিত্র তার পবিত্র। তাহলে কি হবে ফালান আমি অবশ্য অবশ্যই তাকে একটি পবিত্র জীবন আমি তাকে দান করব। দুনিয়ার জীবনে কবরের জীবনে অনন্ত আখেরাতের জীবনে তাকে আমি পবিত্র আনন্দের জীবন আমি তাকে দান করবো বলেন আজ জিয়ান্নহম আজ রহমানি কেন ইয়া মালুন তারা যে সুন্দর কাজ করতো পৃথিবীতে সুন্দর বিশ্বাস যে পবিত্র বিশ্বাস পালন করেছে যে পবিত্র কথা তারা বলেছে যে পবিত্র কর্ম তারা করেছে বিনিময় পরিপূর্ণভাবে আমি আখেরাতে বত্রিশ নম্বরে আল্লাহ বলেছেন আল্লাহ মহিলা এই কে তো তৈবিন ফেরেসারা যাদেরকে মৃত্যু দিয়েছে কখন তৈন যখন তারা পবিত্র তাদের বিশ্বাস পবিত্র কথা পবিত্র কর্ম পবিত্র উপার্জন পবিত্র পবিত্রতার ভিতরে তার বসবাস পবিত্রতার মধ্যেই সে দুনিয়া ত্যাগ করে চলে যাচ্ছে আল্লাহ তাদের জন্য রয়েছে কত বড় সংবাদ জান্নাতের সুসংবাদ প্রিয় ভাই বোনেরা আজকে অপবিত্র উপার্জনের ছড়াছড়ি সুদ ভিত্তিক উপার্জন ঘোষ ভিত্তিক উপার্জন ভেজাল দিয়ে উপার্জন মাপে ঠকিয়ে উপার্জন চর্যবৃত্তির মাধ্যমে উপার্জন চিন্তায়ের মাধ্যমে উপার্জন ডাকাতির মাধ্যমে উপার্জন রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করার মাধ্যমে উপার্জন ও সম্পত্তি উত্তরাধিকার সম্পত্তি ভাই বোন করার মাধ্যমে উপার্জন যত হারাম উপার্জন রয়েছে এগুলোর কলেবর এগুলোর সংখ্যা কোয়ান্টিটি যতই বেশি হোক এগুলি অতি নগণ্য জিনিস এগুলি ফলাফলে জিরো বরং জিরোর নিচে নিয়ে যাবে আপনাকে আজকে সারা বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হয়েছে এই লাভ পরিশ্রম করে যেটা মানুষ উপার্জন করবে এটাকে বৈধ করেছেন ওহমার রিবা আর যেটা সুদ বিনা পরিশ্রমে একজনকে ঋণ দিলাম আর তার থেকে আমি এক টাকা দিয়ে এগারোশো টাকা নিলাম বা এভাবে কম বেশ করে তার থেকে আমি সুদ নিলাম এই যে অপবিত্রতা মানুষের রক্তচসার নামান্তর যে সুদঘরকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে রক্তের নদী থেকে সে পঞ্চাশ যে সুদ খায় তারা হলো জাহার নাম হুম ফি হা তারা জাহার নামে থাকবে চিরকাল জালিক এই যে অপবিত্র জিনিস সেটা থেকে বেরিয়ে আসুন যে মূলনীতি আমরা আজকে তুলে ধরেছি সেই মূলনীতিকে সমর্থন জানাচ্ছেন আরেকটি আয়াত দিয়ে আরেকটি মূলনীতি দিয়ে বা ওই মানুষেরা জমিনে যা আছে হালাল যা আছে বৈধ সেটা ভক্ষণ করো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ সে তোমাদের প্রকাশ্য কারণ হারামের পথে তুমি ধ্বংস হয়ে যাবে স্বামীটা স্ত্রীর জন্য কত ভালো পবিত্র সে তার পোশাক এ তার পোশাক এ ভালোবাসে সে ভালোবাসে এখানে একজন আরজনের দিকে তাকালে ছাওয়াব কোনো আচরণ করলে ছাওয়াল লোকমত্তন ফারুহা ফিফিমিক এক গ্রাস খাবার তোমার স্ত্রীর মুখে তুলে দিয়েছ এটাও একটা সদাকা এটাও একটা বিরাট পুরস্কার আল্লাহ করেছো স্ত্রীকে একটু একটা শাড়ি এনে দিয়েছ একটা পোশাক আল্লাহ এটা পবিত্র মেয়েরাজের রাতে নবী সাল্লাম দেখলেন একপাশে হালাল টাটকা সুস্বাদু গুস্ত রাখা আছে তরতাজা গোস্ত রাখা আছে আর এক পাশে একবারে হাজা মজা দুর্গন্ধ বাঁশি এমন অরচিকর গোস্ত রাখা আছে কিন্তু একগুলো মানুষ এত সুন্দর সুস্বাদু তরতাজা গ্রস্ত না খেয়ে ওই মন্দটা পছা হাজা মজা বাঁশি গোস্তটা খাচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন ফেরেস্তাকে এটা কি এরা কারা ফেরেস্তারা বললেন এরা হলো তারা যারা হালাল হিসাবে স্ত্রী গ্রহণ না করে হারাম নারীদের সাথে চলে এরা হলো সেই পচা বুঝি দুর্গন্ধ মাংস বুঝি দুশ্চরিত্র পুরুষেরা নিকৃষ্ট অপবিত্র পুরুষেরা আপনি কি লিভিং টুগেদার করবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি করে করে শেষ পর্যন্ত ৬ মাস এক বছর পরে ছেড়ে চলে যায় দু বছর পরে ছেড়ে চলে যায় নাই অপ্রাপ্তি হতে হতে জীবনের প্রতি বিতী হয় শেষ পর্যন্ত আত্মহত্যার বেছে নেয় এজন্য যারা পারিবারিক পবিত্র বন্ধনের মাধ্যমে তারা ষাট পার্সেন্ট হার্ট এটাক থেকে ঝুঁকি থেকে তারা মুক্ত কারণ তাদের সেখানে আছে শান্তি লাইয়াস কুনা ইলাই স্বামী স্ত্রী কাছে গিয়ে শান্তি পায় তার বৈধ স্ত্রী তার হালাল স্ত্রী তার পবিত্র স্ত্রী তার নৌরান স্ত্রী তার ইসলামের আলোকে আলোক উদ্ভাসিত স্ত্রী আল্লাহর রহমত প্রাপ্ত স্ত্রী আল্লাহর পছন্দ নিয়েও আল্লাহর সন্তুষ্টি ভাজন তার প্রতিটি কথা আমার জন্য রহমত তার প্রতিটি দৃষ্টি আমার জন্য বরকত তার প্রতিটি আচরণ আমার জন্য নামত তার প্রতিটি পদক্ষেপ আমার জন্য জান্নাতের একটি কাজ আমার দুনিয়াকে সাজাবে আমার মনকে সাজাবে একজন পবিত্র আর একজন অপবিত্র কোনো দিন সমান হবে না অপবিত্র গার্লফ্রেন্ড অপবিত্র বয়ফ্রেন্ড আর পবিত্রা স্ত্রী পবিত্র স্বামীকে এক সমান হবে কোনদিন নয় একশো বছরের বুড়ি একশো বিশ বছরের বুড়ো এখনো কারণ তারা আছে কয়দিন থাকলো এরপরে আর নাই একজন আরেকজনকে ছাড়িয়ে ফালিয়ে চলে গেছে কোনো পাত্তাও নেই কিন্তু ওইখানে দেখুন কি অবস্থা সুফহান পবিত্র আর অপবিত্র দিন সমান নয় অপবিত্র ব্যবসা অপবিত্র উপার্জন আর পবিত্র উপার্জন এক সমান নয় হালাল দশ টাকা হালাল উপার্জনকারী সুন্দর খেয়ে দেশ নিজের স্ত্রীও কত সুন্দর রোগ নেই কোনো অপারেশন নেই বাচ্চাগুলো গুলো সুস্থ আলহামদুলিল্লাহ পাঁচ সাতটা আছে আবার হজ করে নিজে আলসা স্ত্রী ঠেক ভেঙে গেছে আবার ছেলেটা হাবা গোবা এক একজনের এক এক অবস্থা কি যে সেই অবস্থা কুল্লাই আস্তাবিলারা পবিত্র অপবিত্র কোনোদিন এক সমান নয় পবিত্রকে গ্রহণ করুন পবিত্র বিশ্বাস কর্ম বক্তব্য উপার্জন গ্রহণ করুন আর এসব অপবিত্র যেগুলো সবগুলোকে বর্জন করুন আপনার আপনার পারে। শূন্য এক এক ইউকে পাউন্ড তিন শূন্য এক बारे इमेल कर সংশোধনের জন্য সমাজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কি কি হবে অন্যান্য সাধনের জন্য যখন দুজন মুসলিম করবে তার মূল নীতিটা কি মনটা বড় করতে হবে মতান্তর থাকতে পারে কিন্তু যেন মনান্তর না থাকলেও একমাত্র क्यों गुरुत्वपूर्ण जान देखने इसलमी समाज गुरु बृहस्पतिवार सन्ध्या साढ़े पांच सम्प्रचार सकाल छंगे बांगल्पी